আহমদুলিল্লাহ রব আলী ওসলাতিত দর্শক মন্ডলী আসসালাম দর্শক মণ্ডলী আমরা হাদিজ শুনে আসছি কিতাবল কায়ক থেকে ধন সম্পদ মানুষের জন্য নিয়ামত কিন্তু মানুষ যখন এই ধন সম্পদের মোহে পড়ে যায় এবং যিনি দান করেছেন সেই কৃতজ্ঞতার বদান্যতা স্বীকার করে না নিজে অনেক বেশি সম্পদের মুহে পড়ে যায় এবং অকৃতজ্ঞ হয়ে যায় তার অবস্থা বোঝানোর জন্য একটি হাজিফ রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে পেশ করেছেন হাদিসটি বনি ইসরাইলের তিন ব্যক্তি সংক্রান্ত অনেকেই আমরা হাজিস্রী হয়তো আগে শুনেছি আমরা আবার সোহিয়াল বুখারি থেকে রেওয়াজটা শুনি এবং চিন্তা করি যে এই জাতীয় অকৃতজ্ঞতা আমাদের সমাজে থাকলে কীভাবে আমরা সেটা দূর করব। এটি অবশ্যই শাহিবকারীর কিতাবল আম হাদিসটি এসেছে হাদিস নম্বর হচ্ছে থ্রি ফোর সিক্স ফোর আনহু বর্ণনা করেন আনহু সামিয়া রাসুল্লাহি সাল আলহিম ইনসাল ফিবানী ইসরাহল আবু আকরা জেরাসুল উল্লা একদিন বললেন বনি ইসরা তিনজন লোকের একটা কাহিনী একজন ছিলেন কুষ্ঠরোগী আরেকজন ছিলেন মাথায় যা টাক টাক সম্পন্ন মাথায় চুল নেই আরেকজন ছিলেন অন্ধ বাদ আল্লাহ আনিয়া আল্লাহ আল্লাহতাল চাইলেন এই তিনটি লোককে পরীক্ষা করবেন বাবা আসা ইলে হিমালা ক্যান আল্লাহ তালা তাদের কাছে একজন ফেরিস্তা পাঠালেন মানুষের কাছে যখন আল্লাহ তালা ফেরস্তাকে পাঠান তখন মানুষটা আর পায় না ফেরস্তা কি না মানুষের সুরতেই পাঠান একজন মানুষ হিসেবে তারা তাদের কাছে আসলো আহাবুইক কুষ্ঠ রোগীকে তিনি জিজ্ঞেস করলেন কোন জিনিসটা তোমার কাছে খুব দরকার মনে করো তুমি তোমার খুবই আগ্রহ ওই জিনিসটা যদি আমার হতো এরকম কোন জিনিস তোমার খুব বেশি পছন্দের এবং তামান্নার বলবে কি কয়াল আল্লাউনুল হাসান ওয়া জেলদুন হাসান কাদারানিয়ান্নাস তিনি বলে দিলেন বালকটি উত্তর করলো যে একটু সুন্দর কালার আমার চামড়া কুৎসিত হয়ে গেছে কুষ্ঠ রোগের কারণে আমার চামড়াটা যদি খুব সুন্দর হতো শরীর রঙটা যদি খুব সুন্দর উজ্জ্বল হয়ে যেত আমার এই কুষ্ঠ রোগের এফেক্টে চামড়া কুৎসিত হয়ে গেছে কালো হয়ে গেছে এটা লোকেরা আমাকে দেখলেই তারা ভয় পায় ঘৃণা করে আমাকে দূরে সরিয়ে রাখে আমাকে এই বিষয়টি খুব কষ্ট দিচ্ছে আমার যদি চামড়াটা খুব সুন্দর হয়ে যেত রংটাও উজ্জ্বল হয়ে যেত ফামাহু ফাজ বা আনহু ফেরেস্তা তার শরীর উপরে হাত বলিয়ে দিলেন দেওয়ার কারণে আল্লাহ তালার ইচ্ছায় তার শরীরের মধ্যে সুন্দর রং হয়ে গেল চারমাটা সুন্দর হয়ে গেল একদম খুব উজ্জ্বল রঙের লোকটা সব কিছু তার ঠিক হয়ে গেল এরপরে পরীক্ষা করার জন্য তিনি বললেন এখন আরেকটি বাকি আছে আইউল মালে আহাবুইলে কোন সম্পদ তোমার সবচেয়ে বেশি আকর্ষণের বলবে কি তোমাকে একটি সম্পদশালী করার ব্যবস্থা হয়ে যাবে এখন সম্পদ বলি তৎকালীন জামানায় এই গরু ছাগল উঁট এগুলোর পাল ছিল মেইন সম্পদ লোকদের কাছে বা ঘোড়ায় জাতীয় তখন তার এরকম বড়ো ইন্ডাস্ট্রি ছিল না বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল না তো এগুলো ছিল সম্পদের মেইনলি বিষয় আশায় কল আল ইবেল ও কল বাকার এই লোকটি উটের সম্পদ চাইলো না গরুর চাইল রাবি সন্দেও হয়েছে এই দুইটার একটা সে ইয়ে করলো তিনটা অপশন ছিল গরু নেবে না উট নেবে না ছাগল ভেড়া জাতীয় কিছু নেবে ছেলেকটি গরু চেয়েছে অথবা উঠ হুয়াশাক রাবির সন্দেহ হয়ে গেল আন্নাল আব্রাসাওয়াল আকরা এই দু একজনে কে উট চাইলেন তার কুষ্ঠ রোগ না যার মাথায় টাক কে চাইল উঠ আর কে নিল গরু এই দুইটা রাবির সন্দেহ হয়ে গেছে কাল আহাদুহমা আল এবেল ও কালাল আখার আল বাকার এই দুইজনের একজন বলে বসলেন আমি উট নেব আরেকজন বললেন আমি নেব গরু সম্ভবত প্রথমটা উঁটে চেয়েছিল বা তাকে একটি গর্ভবতী উঠ দেওয়া হলো গর্ভবতী উঁট ফুবার এবং ফেরেস্তা এটা দাকে নিয়ে আসলেন দিয়ে দিলেন এই সম্পদটা তোমাকে দেওয়া হলো আর দোয়া করছি আল্লাতালা তোমার এই সম্পদের মধ্যে বরকত দান করুক তাকে উঠ দিয়ে চলে গেল এরপরে আসলেন তিনি আকরা। যার মাথায় চুল নেই টাক মাথা তাকে একই প্রশ্ন করলেন আই সাইন আহবুইলে কোন জিনিসটা তোমার খুব দরকার মনে করো অত্যন্ত আগ্রহী খুব চাই মনে কোন জিনিসটা তখন সে বলল শাহরুন হাসান একটু সুন্দর চুল যদি আমার মাথায় উঠত ওয়াদ হাবু আরনি হায় কাদারা নিয়ান্নাস আমার মাথার এই টাকটা চলে যেত আমাকে লোকেরা দেখলেই অপছন্দ করে দূরা সরিয়ে দেয় এটা নিয়ে আমাকে অনেক খারাপ পরিস্থিতি মোকাবিলা করতে হয় টাইম টু টাইম এই জিনিসটা দূর হয়ে যেত সুন্দর চুল গোজে উঠতে আমার মাথায় এটা আমার খুবই অনেক দিনের একটা স্বাদ মনের মধ্যে তিনি হাত মুছে দিলেন সুন্দর চুল উঠে গেল এখন বললেন ফাইল মাল আহাবুই লেক কোন সম্পদটা তোমাকে দিলে তুমি খুব খুশি হবে তখন সে গরু বা উঠ হয়তোবা সে গরু চাইল তারপরে তাকে গরু দিলেন হা যে গরুটি গর্ভবতী বাচ্চা দেবে আর দোয়া করে দিলেন যে আল্লাহ তালা তোমার এই সম্পদের মধ্যে খাই রক দান করুক এটা খুব বেড়ে যাক সম্পদ তাড়াতাড়ি অনেক বড় হয়ে যাক বেশি বেড়ে যাক এরপরে ও আতাল আ মা ও কাল আইউ না হাবুই আসলেন এবার ফেরস্তা অন্ধ লোকটির কাছে এসে একই প্রশ্ন করলেন যে কোন জিনিসটা তোমার খুব আগ্রহ মনের মধ্যে লালন করছ কোন জিনিসটা অভাব তোমাকে খুব কষ্ট দিচ্ছে সেটা তুমি চাও তখন সে বলল আল্লাহ আল্লাহতলা যদি আমার চোখটা ফেরত দিতেন আমার চোখটার খুব আগ্রহ চোখটা হারিয়ে আমি চোখটা না থাকায় আমি কষ্ট পাচ্ছি ফাহুব সেরুবিহিন্যাস আমি জানা লোকদেরকে দেখতে পাই কত মানুষ কাছের প্রিয়জনকে দেখি না চিনি না তারা কেমন দেখতে এই শখটা ছিল আল্লাহ চোখ দিলে আমাকে ফেরত ফ্যামাসবাস তিনি মুছে দিলেন তার চোখের উপরে হাতটা বলিয়ে দিলেন আল্লাহ তালা তার চোখ ফেরত দিলেন সে দিব্যি দেখতে পাচ্ছে আর অন্ধ নয় তাকে একই কথা বললেন তুমি কোন অর্থ কোন ধরনের সম্পদের প্রতি তোমার আকর্ষণ আইন মারিআইক কোন ধরনের সম্পদ পেলে তুমি খুশি হবে আল কানামু ছাগল জাতীয় কিছু দিলে আমি খুশি হয়ে যাব বাচ্চা দেবে বাচ্চা জন্ম দেওয়ার মতো গর্ভবতী একটা ছাগল তাকে তিনি দিয়ে গেলেন আর দোয়া করে দিলেন যে আল্লাহ তালা তোমাকে খাই বার করে দান করুক ফাং হায় ওয়ালাদা হায়া ফাঁকান আলি হাদা ওয়াদিমিন এবেল ওয়ালি ওয়াদি মিন বাকার ওয়ালি হায়া ওয়াদি মিন গান এরপরে কিছু দিনের মধ্যেই গর্ভবতী সবগুলো প্রাণী পশু তারা সন্তান দিল এবং এত বড় কোথল দ্রুত গতিতে ওদের সন্তানগুলো সন্তান দেওয়া শুরু করে দিল তাদের সন্তানগুলো সন্তান দেওয়া শুরু করে দিল এভাবে হতে হতে একেবারে এক এক জনের সম্পদ প্রাণী সম্পদ পুরো ভ্যালি উপত্যকা ভর্তি হয়ে গেল গোটা ময়দান তাদের গরুওয়ালার গরুতে ভর্তি উঁটওয়ালার উঁটে ভর্তি ছাগলওয়ালার ছাগল দিয়ে পুরো জমিন ভর্তি হয়ে গেল হিউজ বারাকা আল্লাতালা দিয়েছেন সুমাইনু আতাল আব্রাসফি সুরতিহি ওয়াহাই আতিহীি এরপরে বেশ কিছুদিন পরে ওই ফেরস্ত আবার আসলেন তাদের কাছে দেখা করতে এবং যেই সুরতে তখন তিনি এসে কথা বলেছিলেন তাদেরকে ভালো করে দিলেন আল্লাহর হুকুমে সম্পদ দিয়ে গেলেন ওই সেইম সূরতেই সেম চেহারা সেম আকৃতি নিয়ে এসেছেন তারা না চেনার কথা না কারণ তাদের জীবনে এত বড়ো পরিবর্তন ঘটে গেছে যেই লোকটার কারণে আল্লাহ আল্লাহতালা তাকে দিয়ে করিয়েছেন এটা তাদের জন্য বিশাল ঘটনা এই লোককে তারা চিনবে না ভুলে যাবে এটা কি বিশ্বাস করা যায় তা না লোকটা আসলো এসে প্রথমে আসলো আব্রস যে ব্যক্তি কুষ্ঠ তার কাছে আসলো এসে বলল নিজের পরিচয় দিল রাজুল মিসকিন আমি খুব গরিব মানুষ তাকাত বি আল হেবা আল উফি সফরে বের হয়েছিলাম কিন্তু সব হারিয়ে ফেলেছি আমার যা ছিল সব শেষ কিছু না সাথে এখন বিকা আজকে দিনটাও আমার চলার মতো কোনো উপায় নাই আল্লাহর কোনো সাহায্য ছাড়া আল্লাহর পরে আপনি যদি কিছু দয়া করেন আজকে দিনটাও আমার একটু হয়তো যদি কোনো রকমের ভালো করে কাটে খাওয়া নাই দাওয়ার নাই কোনো দিকে যাওয়ার নাই পকেট খালি কিচ্ছু নাই একদম অসহায় পথিক আমার সব সম্পদ হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে আমার কাছে নাই তারপরে বললেন ফেলা বেলাকালি আল্লাহ আপনাকে তো এত সুন্দর রং দিয়েছেন শরীরটা রঙ কত সুন্দর উজ্জ্বল আল্লাহ তালা আপনাকে এত মাল দিয়েছেন উটের মালে আপনার জমিন ভর্তি হয়ে গেছে একটা উট যদি দিতেন তাহলে আমি আমার মোটামুটি আমার ব্যবস্থা হয়ে যেত মেহরবানি একটা উট আমাকে দান করবে দয়া দাক্ষিনে করবেন এখন সে কি বলে সে বলে না এটা কি সম্ভব নাকি আমার কত জিনিস কত দিকে দেওয়া লাগে কত কমিটমেন্ট আছে কত খরচ তুমি জানো না কি খালি সম্ভব দেখলেই হবে আমার অনেক দায় দায়িত্ব আছে অনেক জায়গায় খরচ করা লাগে ওইটা সম্ভব নয় একটা উট তোমাকে দেবো মাথা খারাপ নাকি পারব না মানা করে দিল দর্শক আমাদের একটি বিরতি নিতে হবে এখন ইনশাল পরে আমি হাশিম মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক মন্ডলী বিরতির পূর্বে আমরা হাদিস শুনছিলাম বনি ইসরা তিন ব্যক্তির কুষ্ঠরোগী এবং মাথা যার টাকে গেছে যে অন্ধ ছিল আল্লাহর হুকুমে ফেরেস্তা তাদের তিনজনকে হাত মুছে ভালো করে দিলেন এবং সম্পদ দিয়ে গেলেন এরপরে বহুদিন পরে পরীক্ষা করার পরে আবার আসলেন যখন তাদের সম্পদে দুনিয়া ভর্তি হয়ে গেল তাদের থেকে একটি সামান্য সম্পদের দান আশা করলেন তারা দিল না প্রথমজন দিল না কুষ্ঠ বলল এত সম্পদ দেখলে কি হবে আমার কত দরকার এই সম্পদের কত জায়গায় দিতে হয় প্রশ্নই আসে না তোমাকে একটা উঠ দেবো তাকে ফেরত দিয়ে দিলেন দিলেন না তখন ফেরিস্তা যিনি পরীক্ষা করতে এসেছিলেন বললেন কানীয় আরে ফুকা ফেরেস্তা তখন বলেন আমি তোমাকে চিনি না মনে পড়ে আমার কথা আমি তো তোমাকে চিনেছি তুমি আমাকে চিনেছ আলম তাকুন আব্রাসা ইয়কুকু আল্লাহ তুমি কি ওই কুষ্ঠ না যার শরীরের রং কালো হয়ে গেছে কুৎসিত হয়ে গেছে লোকেরা তাকে দেখলে ঘৃণা করতো দূরে চলে যেত আর সেই আল্লাহ যিনি তোমাকে সুস্থ করে দিলেন সুন্দর চামড়া সুন্দর রং দিলেন তুমি গরিব ছিল আল্লাহ তালা তোমাকে উঁট দিয়ে অনেক মালামাল করে দিলেন ধনী করে দিলেন তুমি কি সেই লোক না তারপরে ফা তা আল্লাহ তাল্লা তোমাকে দিয়েছেন ফলাক ওয়ারাসের এখন সে বলে কি বল তুমি এটা আমি জীবনে তো এরকম কিছু ছিলাম না কে বলছে তোমাকে আমি সব সম্পদ পেয়েছি আমার পূর্বপুরুষ থেকে বংশ পরস্পরা চলে আসছে আর তুমি নতুন গল্প সাথেতে আসছো আমার ব্যাপারে দেখো এ বলে আমাকে কেউ দেয়নি আমার বংশ থেকে আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি আমার পিতা দাদা সবাই বড় লোক ছিলেন এ সম্পত্তি সেভাবে পাওয়া আমাকে কেউ দয়াদাক্ষিণ্য করা লাগেনি সব অস্বীকার করে ফেল এরপরে তখন আগন্তক বললেন ইনকুন্তা ক্যাদিবান ইলা মা ঠিক আছে তুমি যদি সত্য বলে থাকো তো বেঁচে গেলা আর যদি মিথ্যা বলে থাকো আলম আমি দোয়া করি যে তুমি যে অবস্থায় ছিলে আল্লাহ তারা তোমাকে আবার সেই অবস্থায় যেন নিয়ে যান এর কাহিনী শেষ এরপরে ফেরস্তা গেলেন পরীক্ষা করার জন্যে নেক্সট ওয়ানের কাছে দ্বিতীয় ব্যক্তির কাছে আল আকরা ফুর আতিহি ও হাই আতিহি ওই তার আগের যে সুরত নিয়ে আসছিলেন যে অ্যাপিয়ারেন্স নিয়ে এসেছিলেন টাক মাথা লোকটার কাছে গিয়ে একই কথা বললেন যে আমি পথিক আমার সব সর্বশান্ত হয়ে গেছে সব চলে গেছে সব হারিয়ে ফেলেছি আমি এখন বড়ো বিপদে পড়ে গেছি আল্লাহ ছাড়া কোনো গতি নেই তারপরে আপনি যদি একটু দয়া করেন একটা গরু আমাকে দিয়ে দিলে আমার মোটামুটি একটা উপায় হয়ে যেত খাওয়া পড়া থাকা খাওয়া কিচ্ছু নেই এক কপর দক্ষিণ একটু মেহরবানি করবেন কি আল্লাহ তালা তো আপনাকে অনেক কিছু দিয়েছেন একটা গুরু আমাকে দিয়ে দেন এখন সে ব্যক্তি একই কথা বলল তখন বলল যে আমার অনেক দায় দায়িত্ব আছে অনেক কাজ আছে অনেক খরচ আছে আমি কি এভাবে আল্লাহ রাস্তা দেওয়ার জন্য গরু নিয়ে বসে আছে নাকি যাও কিছু বাবা না? আমার সম্পদের অনেক দরকার আছে দেবে না তখন তিনি বললেন আমি কি আপনাকে চিনি না আপনি অমুক না আপনি তো এখন অনেক সুন্দর দেখা যায় আপনাকে মাথায় চুল ভর্তি আপনি টাক মাথা ছিলেন না আল্লাহর হুকুমে একদিন এসে আপনাকে কথা না আপনি চাক মাথার জন্য দরখাস্ত করেছেন যেন চুল দেয় আল্লাহ চুল দিয়েছেন না আপনাকে সুন্দর চুল আপনাকে জিজ্ঞেস করেছে যে কোনো সম্পদ পছন্দ আছে আপনার কোন মাল মালদিলি খুশি হবে না আপনি গরুর আবদার করলেন গরু দেওয়া হলো আপনাকে এখন গরুতে আপনার পুরো ময়দান ভর্তি হয়ে গেছে সব ভুলে গেছেন একটা গরু দেবেন না আল্লাহর বাস্তে আল্লাহ তাহলে আপনাকে এত দিল আমাকে একটা দিবেন না আপনি তখন সে বলল এইসব মিথ্যা কথা কোথায় পেয়েছ আমাকে কেউ দেয়নি আমি সেই ছোটকাল থেকেই বড় লোক আসি অনেক ধনী আমরা বাপ দাদা ছিলেন বংশানুক্রমে আমি এগুলোর ওয়ারিস উত্তরাধিকারী হয়েছি এসব কথা বলো না যাও ফেরত দিয়ে দিল তখন তিনি আবার একই দোয়া করলেন ইঙ্কুন্ত কে দেবান তুমি যদি মিথ্যা হয়ে থাকো তাহলে আমি বদ দোয়া করি আল্লাহ তালা তোমাকে ওই জায়গায় পৌঁছিয়ে দিক যেখানে তুমি ছিল আগে সব মাথার চুলও ছিল না সম্পদও ছিল না আল্লাহ তোমাকে সে জায়গায় পৌঁছিয়ে দিখ পরীক্ষায় ফেল করলে পাশ করতে পারল না চলে গেলেন তিন নম্বর লোকটির কাছে তিনি এবার আসলেন যার চোখ ছিল না অন্ধ ছিলেন তার কাছে এসে একই কথা বললেন যে দেখো আমি নিজেকে বললাম রাজুল মিসকিন ও ইবনু সাবিল আমি একজন খুব গরিব মানুষ একজন পথিক আগন্তক যাও সামান্য ছিল সব শেষ হয়ে গেছে কপর দক্ষিণ কিছু নাই আল্লাহ ছাড়া কোনো উপায় নেই আর যদি আপনি মেহরবানি একটু করেন আল্লাহ তালার পরে আমাকে একটা ছাগল দিতেন যদি তাহলে আমার একটা উপায় হয়ে যেত আমি একটু রাস্তায় উঠতে পারতাম আমার জানি অব্যাহত করতাম পরিবারের কাছে যেতাম আল্লাহ তালা তো আপনার প্রতি অনেক মেহরবানি করেছেন অন্ধ ছিলেন আল্লাহ তালা আপনার চোখ দিয়েছেন কোনো মাল ছিল না আল্লাহ তালা আপনাকে ছাগলের পাল করে দিয়েছেন বিশাল বরকত হয়ে গেছে তো একটু মেহরবানি করেন আমাকে একটা ছাগল দিন মাত্র আতাবাল্লাগু বাল্লাগু হাফি সফরই আমার সফরের একটা জাদ হয়ে যাবে সফরের একটা সম্বল হয়ে যাবে তখন তিনি বললেন আমা কাতকুন্তু ফার্দা সরি ঠিক বলেছ ভাই ঠিক বলেছ আল্লাহ শুকর আমি অন্ধ ছিলাম আল্লাহ তালা আমাকে চোখ ফেরত দিয়েছেন আল্লাহ তালা আমাকে চোখ ফেরত দিয়েছেন ও আগনানি আমি ভতদরিদ্র ছিলাম আল্লাহ তালা আমাকে অনেক বড় ধনী বানিয়ে দিয়েছেন ঠিক বলেছ ভাই তখন তুমি বললেন ফে এটা তুমি একটা সাগর কয়টা লাগবে বল যা লাগে সব নাই কয়টা লাগবে তোমা নিতে থাকো কালিও মা বিষাল তুমি যা নিবা আমি তোমাকে বাধা দেব না আজকে তোমাকে পারমিশন দিয়ে দিলাম কয়টা লাগবে না মার্শাল সবকিছুর মালিক বানিয়ে দিলেন ফাঁকা আনকা, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছ আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছেন তুমি পরীক্ষায় পাশ করলে অস্বাক্ষত আল্লাহ সাহেব তোমার আর দুই বন্ধু যে আর দুইজন যাকে আমরা পরীক্ষায় ফেললাম আল্লাহ হুকুমে তারা পরীক্ষায় ফেল করে ফেললো তারা আল্লাহ তালার গদের শিকার হয়ে গেল অভিশপ্ত হয়ে গেল তারা এখন আমাদের জীবনে ধন সম্পদ যখন আল্লাহ তালা দেন কে দেন ধন সম্পদ আল্লাহ তালা দেন আপনি ব্যবসা করে পেয়েছেন শুধু ব্যবসা দিয়েছে আপনাকে আল্লাহ তালা আপনাকে রিজিক দান নিয়ে ব্যবসার রুশিলায় অথবা অন্য যে কোনো তরিকায় অনেক বড় চাকরিজীবী অনেক বড় কিছুর বাড়ি গাড়ির মালিক হয়ে গেছেন আপনার কৃতিত্ব আপনার ক্রেডিট শুধু দাবি করেন আল্লাহ তালা দিয়েছেন স্বীকার করতে হবে আল্লাহ তালা দিয়েছেন স্বীকার করতে হবে করা উচিত যারা এটা স্বীকার করে না তারা অকৃতজ্ঞ লা ইন শাকারতুম লাজিদ আল্লা খুম আলা ইনকাফারতুম ইন আজাব ইলা সাদিদ যদি শুকুর আদায়ী করো আর বাড়িয়ে দেবো আল্লাহ তালা বলেছেন অকৃতজ্ঞ হয়ে গেলে মানে রেখো আমার আজাব অনেক কঠিন এই তিনি চলে গেলেন কিন্তু মানুষের তাই হল ওই দুজন হতা হারিয়ে ফেলেছে যেভাবে ফেরিসাবাদ দেওয়া করেছেন আর এই ব্যক্তিকে আল্লাহ খায়ের বরকত আরা দান করেছেন এখন আমরা যারা মালদার হয়েছি আমরা সবাই নিজের কথা চিন্তা করি এমন কি বাবা মা থেকে যদিও আপনি পেয়ে থাকেন উত্তরাধিকার সূত্রে অনেক সম্পদ পেয়েছেন আপনার বাবা মাকে কে দিয়েছে সেটাও আল্লাহ তালা দিয়েছেন কাজে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করা এবং যখন আল্লাহর পক্ষ থেকে দেওয়ার জন্য বলা হয় অমিমা রাজা না হুম ইন ফেকুন যে রেজেক আমি দান করেছি তার থেকে তারা খরচ করতে থাকে এই সম্পদ যদি খরচ না করেন আল্লাহ রাস্তায় গরিব অসহায় দুঃখী মানুষকে না দেন দিন ইসলামের কাজে খরচ না করেন মসিদম নির্মাণে খরচ না করেন তাহলে আপনি অকৃতজ্ঞ আপনার এই সম্পদের কদর করেননি এই সম্পদ আপনার জন্য কল্যাণ না আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে আমার প্রশ্নটা হল যে আমরা জানি যে আমাদের আত্মা তিন প্রকারের নফসে লাউামা নাপসে আম্মারা এবং নামসে মুতমাইন্না মহান আল্লাহ পবিত্র করান ইরশাদ করছেন যে ইউসুফ যখন আজিজ মিশরের স্ত্রী আহ্বান করলো কাজের জন্য তখন তিনি বললেন আমি বিশ্বজগতের প্রতিভা আল্লাহকে ভয় করি এর আগের দিন হয়েছিল বা বুরহানটা সেই প্রমাণটা কি ছিল এমনিতে তো নবীরা নিষ্পাপ তাকে গায়েবী প্রমাণ দেখানো হয়েছিল তারপরে তিনি বলেছিলেন আমি আল্লাহকে ভয় করিফি আল্লাহ বলে লাউলা আর রা বোরহান আর আল্লাহ তালার পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ না দেখলে হয়তো মুশকিলেই পড়ে যেতেন এরকম কিন্তু আসলে পড়েন নাই তিনি আলহামদুলিল্লাহ আর সেই বোরহানটা কী জিনিস সেই দলিল প্রমাণ মজোজা কি জিনিস আলৌকিকটা কি জিনিস সেটা বলা হয়নি আলৌকিক হলে যেটা দেখা যায় না তাই না এখন নবীদেরকে আল্লাহ তালা হয়তো আরও সুস্পষ্টভাবে দেখাতে পারেন কিন্তু আসল কথা হচ্ছে যে উনি আল্লাহ তালার কাছে পান্না চেয়ে এই কাছ থেকে এবং জেলে যেতেও রাজি হয়েছে যখন রানী বললো এরকম না করলে আমি তোমাকে জেলে ঢুকাবো জেলের পানি খাওয়াবো তখন তিনি আল্লাহ কাছে বলেন যে আল্লাহ আমাকে রক্ষা করেন আমাকে জেলের পানি খাওয়ানো আমি যেতে রাজি আছি এতে বোঝা গেল যে আল্লাহ সাহায্যের জন্য তিনি দরখাস্ত করেছেন এই নয় তিনি গুণা করে ফেলতেছেন আল্লাহ ওনাকে আটকিয়ে ফেলেছেন না তো এতে বোঝা গেল যে নবীরা যদিও মাসুম এরপরে মানুষ এবং তারা যখন দরখাস্ত করেছেন আল্লাহ তাল্লা আরো সাহায্য করেছেন যেমন একজন নবী ছিলেন ইউনুস আলাইসাল্লাম মাছরের পেটে পড়ে গেলেন লাই লাইনকে আল্লাহ নজর দিলেন আর কি বললেন শুধু নবীকে নজর দিব না আমি সব মেনিন থেকে সাহায্য করব এতে বোঝা গেল যে মানুষদেরকেও আল্লাহ তালা সাহায্য করবেন আমরা তারা নবী না এরকম ভাবে যদি আমরা বিপদে পড়ি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ উদ্ধার করবেন অবিল্লাহ তফিক আমরা এখানে শেষ করতে হচ্ছে এই সেশনটি আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত ওহ oh.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 जको दाम अर्थ परफ बी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 खा पाना जैविक चाहिदा पूर्ण करमजान गुरुत्वपूर्ण विषय गुरु देख रमजान प्रतिदिन सन्ध्या छटायर पुनः सम्प्रचार सकाल आठ टाय बांगे पी टी बांगल्